তার অর্থটা আবার শুনে নেই যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো এ খুব কাতর হয়ে নরম হয়ে আর যত পারো গোপনে নিজের মনের কথা দোয়া আল্লাহ আর দোয়ার ব্যাপারে আল্লাহ তাদেরকে আর আমরা আমাদের লোকদের দোয়া বেশি পছন্দ হয় মানুষের সামনে করলে আর আল্লাহ তালা বলছেন দোয়া আমার কাছে একা একা কর চুপে চুপে কর আমার কাছে কানে কানে কথা বলে এই জন্য মুনাজাত আর সেই মোনাজাত করে গলা ফাটাইয়া তো এই আমাদের কিছু জিনিসের কনসেপ্ট আছে যেগুলো কোরআন হাদিসের স্পিরিট সঙ্গে মিলে না আমরা দেখে আসছি মুরব্বীরা করে আসছেন ওইটাকে আমরা বেশি গুরুত্ব দিই আর আল্লাহ এবং তার রাসুল সালাম সুনিফে কিভাবে আল্লাহ কিভাবে আর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না সংশোধনের পরে তোমা আবার দোয়ার কথা এসেছে যে আল্লাহ তালা কাছে দোয়া কর ভয় এবং আশা দুটো সঙ্গে নিয়ে আর মনে রেখো মিনাল রিব নিশ্চয়ই আল্লাহর রহমত মোহসেন নেককারদের অনেক কাছে প্রত্যেকটি বাক্যের অর্থ আছে জমিনে ফাসাদ সৃষ্টি করো না সংশোধনের পরে এসলাস করার পরে এর অর্থ কি এর অর্থ অনেক অর্থ তার মধ্যে অন্যতম অর্থ হচ্ছে ইসলাম যখন দুনিয়াতে আসে এই ইসলামটা হচ্ছে মানুষের জন্য ইসলাস ইসলাম ছাড়া মানুষের ব্যক্তি জীবন সমাজ জীবন পারিবারিক জীবনকে ইসলাস করা ঠিকঠাক করার আর কোন তরিকা আছে বলেন তাহলে ইসলাম যখন এই মোমিন সমাজে মুসলিম সমাজে তারা ইসলাম পায় ইসলামের সকল কাজ কর্মকে তারা সেভাবেই ঘরে বাইরে পরিবারে ব্যক্তি জীবনে ব্যবসা সব জায়গায় এভাবে আমল করা দরকার যে যাতে করে যখন ইসলাম ছুটে যাবে আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায় কেন হয় যখন ইসলামের অনুসরণ থাকে না আল্লাহ হুকুম মানি না আল্লাহ ভয় থাকে না তখন একজন আরেকজনের উপরে জুলুম করি আর আরেকজনেরও সবর কমে যায় আল্লাহ তালার কাছে সবর করলে যে অনেক পুরস্কার পাওয়া যায় সেও সেটা মিস করে উভয়ে তখন সংঘর্ষে লেগে যায় তর্ক বিতর্ক বাদানুবাদ সম্পর্ক কষ্ট হয় নিজে কষ্ট পায় আরেকজনকে কষ্ট দিই কিন্তু যদি আল্লাহ দিনের দিকে আসি তাহলে উভয়ের জন্যই সান্ত্বনা আছে উভয়ের জন্যই সুসংবাদ আছে আমরা এত কষ্ট করার কথা না তাহলে এই জন্য যার যেখানে আমাদের ফাসাদ আছে এই ফাসাদ ঠিক করার জন্য কোথায় আসতে হবে ইসলামের দিকে আসতে আল্লাহ এবং তার রাসুলের সুন্দর সুন্দর পরামর্শ গুলো কাছে আসতে হবে তাহলে ঠিক হয়ে যাবে না ঠিক হয়ে যায় ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়েছে এটা ইসলাম ছিল এখন ফাসাদ হয়ে গেছে এইভাবে করে আল্লাহ আমাদেরকে ইসলাস যে সুন্দর দিন দিন ব্যবস্থা দিয়েছেন এই দিন পাওয়ার পরে আমাদের মধ্যে ফাসাদ কেন হবে আমরা কেন কোর্ট কাছারিতে যাবো একজন আরেকজনের বিরুদ্ধে আমরা কেন বিভিন্ন রকমের দাম্পত্য জীবনে কলহ লড়াই আমাদের চাচা ভাতি যাই ভাই ভাই আমাদের সম্পর্কের অবনতি সম্পর্ক কেটে যাচ্ছে। ইসলাম যদি পেয়ে থাকি তাহলে এরকম হওয়ার কথা না তাহলে আমরা ইসলাম আমাদের খুব দুর্বল ইমান দুর্বল আমরা ইসলাম থেকে অনেক দূরে আছি আমাদের ইসলামটা ঠুনকো ইসলাম ইসলামের আসল জিনিস আমরা উপলব্ধি করিনি যার ফলে আমাদের মধ্যে বিভিন্ন ফাসাদ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এ সমস্ত কারণে আমরা অশান্তি পেয়ে যাই আর আল্লাহ তালাতে ইসলাম দিয়েছেন আমাদেরকে শান্তি পাওয়ার জন্য এই আয়াতের পরে এই ভিতরে শেষ অংশ আবার নিয়ে আসছেন কি করতে দোয়ার কথা দোয়ার একটা তরিকা বলেছেন দোয়া করো কাতর হয়ে নরম হয়ে আল্লাহ তালার কাছে আর তোমরা মানে চুপে চুপে কাছে দোয়া করো আবার এখন আর একটা পলিসি দিয়েছেন আল্লাহ তালার কাছে যখন দোয়া করবে আল্লাহর রহমতের এর আশা মাঘের আশা এটা হলো আর বরদাস্ত করবো এই দুটো সঙ্গে এই দুটো সঙ্গে থাকা আল্লাহ তালা চান যখন দোয়া করব। দোয়ার মধ্যে দুটোই থাকবে এই জন্য কোন আয়াতে এসেছে বিভিন্ন তরিকায় এসেছে যে কিভাবে আশা এবং ভয় দুটো মধ্যে থাকতে হবে আল্লাহ অন্য আয়াতে কি বলেছেন পঞ্চাশ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাল সাদ করেন আমার বান্দা থেকে খবর দেন ইনফর্ম মাই নিশ্চয় আমি অনেক বেশি ক্ষমা করি এবং আমি অনেক বেশি দয়ালু এই সুসংবাদ দেন আর একই আয়াতে পাশাপাশি বলছেন আর আমার শাস্তি সেটি হচ্ছে সবচেয়ে কষ্টকর শাস্তি এত কঠিন শাস্তি আর কেউ দিতে পারে না তাহলে আমাদের আল্লাহ তালা কাছে দুটোই টাওয়ার দরকার আছে তাই না যে আল্লাহ রহমতের আশা ভরসা তিনি মাফ করে দিবেন এই দয়ালু এই দয়ার দিকে আমাদের চোখ যাবে আবার তিনি যদি কঠিন দিতে চান সেটা আমরা কেমনে সহ্য করব এই ভয় থাকতে হবে এই শিখিয়েছেন সুরান আম্বিয়া নয় নব্বই নম্বর আয়াত জাকারিয়া আলাহ ইসলাম এবং মরিয়াম আলাহ ইসলামদের কাহিনী বলতে গিয়ে এই সমস্ত আম্বিয়া কেরাম তাদের ফ্যামিলির লোকগুলো কেমন দিন দেয়ার ছিল তাদের পরিচয়ের মধ্যে দোয়ার কথা এনেছেন আল্লাহ তালা বলেছেন না রা তারা আমাদের কাছে দোয়া করতো আমার কাছে দোয়া করতো রাগাবা খুব আশা নিয়ে রহমতের আশা নিয়ে ও রাহাবা আজাবের ভয় নিয়ে দুটো নিয়ে একসঙ্গে এসেছে এই জন্য হাজির শরীফে আসছে যে দুটোই থাকবে আল্লাহ আল্লাহতালার রহমতের আশা করে দোয়া করতে হবে কেউ নিরাশ হবে না আমি এত গুণা করেছি আমার আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবেন না এইরকম কম কেউ হতাশ না হয়ে যায় তিনি তো গাফুর এবং রাহিম ইন্দনুবা জামিয়া সমস্ত গুণা মাফ করে দেন কাজে এই আশা তোমরা মনে রাখো আর আবার আল্লাহর ভয় ইসা রব্বিকা সাদিদ তোমার রবের পাকড়াও শাস্তি ধরা অনেক কঠিন একটা হাদি সেরসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন অনেক ওলামাই কেরাম বলেছেন আমরা দুটো দিয়েই তো দোয়া করব আশা আর ভয় আশা আর ভয় আল ইমান ও বাইন রাজা এল খাউফ এমান আর যায় আশা কম এটা কি ভালো ইমান আর একদম বেশি রহমতের আশা কিন্তু ভয় কমে গেছে এটা কি ভালো ইমান এটাও ভালো ইমান ঠিক মাঝখানে থাকতে হবে তুল আল হায়াত সারা জীবন এরকমই দোয়া করতে হবে তবে ফাইজা যা আল মাউতু যখন মৃত্যুর সময় বাংলা এসে পড়ে তার সাকারাতের খবর হয়ে যাচ্ছে তার আশঙ্কা আমার বোধ এখন সময় ঘনিয়ে এসেছে ওই সময় কি করতে হবে গালাবার রাজা মৌত এসে গেলে তখন রহমতের আশা পাল্লা ভারী করে দিতে হবে কারণ কি একটি হাজি আমাদেরকে গাইড করছে রসল সালাম বলেছেন তোমাদের কেউ যেন এমন অবস্থায় মৃত্যুবরণ না করে যতক্ষণ না সে মৃত্যুর সময়ে আল্লাহ তালার প্রতি অত্যন্ত ভালো আস্থা নিয়ে মৃত্যুবরণ করতে পারে আমি আশাবাদী যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই জিনিসটা ভারী হওয়া লাগবে মৃত্যুর সময় কিন্তু অন্য সময় দোনটা থাকবে আর মৃত্যু সময় রহমতের আশাটা বেশি করে করতে হবে মৃত্যুর সময় আবার শয়তান আসা আরেক ফোন দিয়ে জানেন আরে তুমিও তোমাকে আল্লাহ মাফ করবে আবার আর কোনো কাজ নাই এত গুনা করছো ভালো আশা নিয়ে মৃত্যু বরণ করতে আর আমার আল্লাহ বলেছেন তির গাফুর এবং রাহিম এভাবে মনকে চাঙ্গা করতে হবে আল্লাহ রহমতের আশার দিকে বেশি আসতে হবে আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের কুদরতের কথা বলেছেন কিভাবে মানুষ আল্লাহর দিনকে ছেড়ে দেয় আল্লাহর কাছে দোয়া করে না দোয়া করার কি তরিকা হবে এগুলো আমরা শুনলাম গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে এরপরে আল্লাহ চন্দ্র সূর্য ইত্যাদি গুলো কিভাবে কয়দিনে সৃষ্টি করেছেন বলা হয়েছে ছয় দিনে তো আল্লাহ তালা সেগুলো বলে ছয় দিনে এত মহাশক্তিশালী আল্লাহ সৃষ্টি করেন সে আল্লাহর কাছে দোয়া করতে আরবা না দোয়ার কথা মনেও তো থাকে না বিপদ পড়লে মনে থাকে নাকি অনেক সময় থাকে না দৌড় দিলে ডাক্তারের কথা মনে করবো না আল্লাহর এত ক্ষমতা এই জন্য বলে দিচ্ছেন এখন আবার বলছেন যে সে আল্লাহর প্রতি তোমাদের মাঝে মধ্যে আস্থা হয় না যে আল্লাহ কি ভালো করতে পারবেন আল্লাহ কি উপকার করতে পারবেন আল্লাহ কি বিপদ থেকে উদ্ধার করতে পারবেন আল্লাহ কি পরিস্থিতি আসলে পরিবর্তন করতে পারবেন কি না ও অমুকের এত শক্তি তার মোকাবেলে আল্লাহ কি আসলে আমাদের কিছু করতে পারবেন মাঝে মধ্যে আমাদের মনটা দুর্বল হয়ে যায় আল্লাহ আমাদেরকে আবার আল্লাহ শক্তির কথা বলে দিচ্ছেন কিছু তিনি আমাদের জন্য করছেন আমরা খেয়াল করি না তিনি আরো কিছু করতে পারবেন কেন আস্থা রাখিনা আল্লাহ বলছেন সুরা সাতার এই আল্লাহ আরফে সাতার্ন নম্বর আয়াতে আহু আল্লাহ হাবুশ্রাই নী হকালং শুকনা হুলে বালদ ফল না ফল না বিহিল আজ না বিহিমি কুল কেদা লিকে নুখ্র জুলমটা তিনি হচ্ছেন সেই সত্তা সেই রাতে পাক যিনি রিয়াহ বাতাসকে পাঠিয়ে দেন রহমাতি তার রহমত পাঠানোর আগে একটা সুসংবাদ স্বরূপ কোন সময় এই বৃষ্টি এবং বৃষ্টি নিয়ে আসে যে বাতাসটা ওই বাতাসটা আমরা টের পাই কিনা মাঝে মধ্যে প্রচন্ড খরা চলছে বৃষ্টি নাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড খরা গরম এই সময় যদি একটু ঠান্ডা বাতাস এসে যায় একটু মেঘলা হয়ে যায় বৃষ্টির লক্ষণ ফুটে উঠে বাতাসের মধ্যে বাতাস একটু ঠান্ডা হলে আর পাওয়া যায় এ যে একটু পরে কি হবে বৃষ্টি হবে এই বাতাসটাকে আল্লাহ তালা বলছেন বসরা সুসংবাদ বাইনাইয়াদি রহমাতিহী আল্লাহ রহমতের সন্তার মানে এই বাতাস রহমত নিয়ে আসবে বৃষ্টি নিয়ে আসবে আর সত্যি ওই সময় বৃষ্টিটা রহমত হয় কিনা অন্য সময় এত রহমত বলে খেয়াল করি না মনে হয় তাই না কিন্তু অস্থির তখন তখন সত্যি বৃষ্টিকে রহমত মনে হয় সাহাবান আর বৃষ্টিটা কিভাবে হয় যখন আমি সাহাবান এই যে ম্যাগ আছে আকাশে এই ম্যাগটাকে নিয়ে আসে যে ম্যাগটা অনেক ভারী বৃষ্টির আগে ম্যাগটা কিসের মতো মানে বৃষ্টি হবে না তখন আকাশে ম্যাগ আছে ম্যাগটা সাদা তুলার মতো পাতলা রয়ের মতো আর যখন বৃষ্টি আসার উপক্রম হয় তখন ম্যাগটার মধ্যে পরিবর্তন ঘটে কি হয় ম্যাগটা তখন কালো হয় শক্ত হয় একদম যে বরফের টুকরার মতো হয়ে যায় কিন্তু রং কালো হয়ে যায় তা এত হেভি হয়ে যায় এত হেভি এক টুকরা ম্যাগ কাস্ত যদি জমিনে পড়ে যায় কি হবে আমাকে বলেন এই শাহাবান এত ভারী এই জিনিসটাকে আসমানে ধরে রাখছেন কেমনি আল্লাহ তালা যেভাবে আমরা দেখি শিলা বৃষ্টি পড়ে এক একটা পাথর যদি কারো মাথার উপরে টন করে পড়ে খবর আছে কিন্তু তাই না আবার কোনো সময় একটু বড়ও পড়ে এরকম যদি পড়ে তাহলে হবে আর যদি পুরো টুকরা পড়ে যায় তার নিজের কোন মানুষটাকে তাদের রক্ষার কোন উপায় আছে এমন জিনিসকে আকল্লাত আর বাতার ধরে রাখছে ধপ করে পড়ে যাচ্ছে না তখন পান করাই ইরিগেট আই ইরিগেট আমি পান করাই যে ওই বালাতকে যে বালাত যে জমিন যে দেশ যে অঞ্চল মাইয়েত হয়ে গেছে অলমোস্ট ঘাস গুলো মরে গেছে আমাদের দেশে দেখেছি কিনা গ্রীষ্মকালে ঘাস গুলো মরে যা শুকিয়ে গেছে মনে হয় সব পুড়ে গেছে সেই জায়গার মধ্যে মুর্দার মতো ধান খ্যাত কিছু করা তাসবাস করা যাচ্ছে না জমিন এত শুকিয়ে গেছে আল্লাহ তালা সেই বালাত মাইয়ে মরা জমিনকে তখন পানি পান করাইয়ে দেন পানি সেচন করে দেন পানি তাদের মধ্যে পৌঁছিয়ে দেন তারা মনে পানি পান করলো সাকা পানি পান করা কাউকে পান করানো জমিনকে পানি পান করিয়ে দেই। আর কিভাবে ওই পুরো আমি দেন না সাজা যা চূড়া আমায় আলু চুরা না বা বলেছেন সাজা যা অর্থাৎ আমি ম্যাগের নিচে এক ধরনের অটোমেটিক চালনির মতো আছে। চাল নিচে নেন আমাদের দেশে চাউলের গুড়ি বানানোর জন্য চাউল দিয়ে গুড়া বানাই যে পিঠা বানাতে চাল না ধান চালকেও চালা হয় হ্যাঁ এই চালনি। যে আমি চাল নির্মাত করে দিয়েছি অটোমেটিক এইভাবে করে বৃষ্টিগুলো চাল নির মনে হয় যেন পরে চিন্তা করে দেখেন কত সূক্ষ্ম মেকানিজম আল্লাহ তৈরি করে রেখেছেন এত নামতের ব্যবস্থা করেছি আমি পানি বর্ষন করে দিলাম নাজিল করে দিলাম তাদের কাছে ফল ফসলাদি যা তাদের দরকার কত রকমের ফল ফসলাদি সবজি শাক যা কিছু লাগবে কালি কেন মা এভাবে মাউতা যারা মরে গেছে তাদেরকে আমি আবার জিন্দা করবো মরা করতে পেরেছি তুহিনের আর ভালো মাটি ভালো দেশ ভালো অঞ্চল সেখান থেকে সেটা কি করে সেখান থেকে সুন্দর সুন্দর ভালো উর্বর জমিন থেকে ভালো ফল ফসল গুলো উর্বর থাকে নরম থাকে সেই জমিনের ফসল গুলো ভালো হয় তাই না পাথুরে জমিন কঙ্কর কঙ্করওয়ালা জমিন চাটান এগুলা থেকে কি ভালো ফসল আসে আর যে জমিন খাবুসা খবির মানে যে জমিনটি ভালো না যে আছে ওই জমিন যে জমিনের মধ্যে কি আছে পাথর অথবা কাটাদার জিনিস ছাড়া কোন ভালো ফসল হওয়ার মতো জায়গা না সেই জমিনের কথা আল্লাহ বলছেন কিন্তু ওই জমিন এত শক্ত যেখান থেকে চাষবাস করে কোনো কিছু বাইর করা সম্ভব না তো কিছু জমিন হচ্ছে উর্বর আর যে জমিনটা অনুর্বর কাটাওয়ালা জমিন জমিন কোন উর্বরতা নাই সেই কাটা জঙ্গল হতে পারে ওখান থেকে ফসল আসে না সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু ফর পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো।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 এই জমিনের মধ্যে এক্সাম্পল দিলেন দুনিয়ার মধ্যে আল্লাহর দিন নাজিল করেছেন আল্লাহ তালা যেভাবে বৃষ্টি নাজিল করেন বৃষ্টি পেয়ে ভালো জমিন ফায়দা পায় আর যে জমিন ভালো না এই জমিনের থেকে কোন ফায়দা হয় না ঠিক তেমনি মানুষগুলো এরকম মানুষগুলোর মধ্যে যারা দিনের খবর শুনলো এই দিনকে গ্রহণ করে আবু বকর কেমন ভালো মানুষ হলেন জীবনে গোটা জামাতকে দেখেন আর তার মোকাবেলা আবু জহাল আবুল আহ কি অবস্থা হয়ে গেল কত খারাপ একজাম্পল তাহলে তিনি বললেন মমিন আর কাফিরের এক্সাম্পল এখানে এসেছে এবং আমাকে আল্লাহ যে নিয়ে। কোরআন হাজির দিয়ে পাঠিয়েছেন এইটার ওই বৃষ্টির মতো বৃষ্টি আসে পরিমাণে কোন দেশে এই জমিনে এই দেশের মধ্যে জমিনগুলো সব রকম না কোন এলাকার জমিন যে উর্বর জমিন এই বৃষ্টি পেল সেবাদ করা যায় গরু ছাগলের জন্য ভালো ঘাস ইত্যাদি হয়ে গেছে অনেক বড় নিয়ামত বৃষ্টির কারণে ভালো জমিন থেকে পাওয়া গিয়েছে ও কানা আজাদেব হামসা কাতিল মেহ আবার কিছু জমিন আছে যে ওখানে চাষবাস হয় না পাথরের জমিন কিছু নিচু আছে নিচু হওয়ার কারণে একটু বিলের মতো গর্তের মতো লেকের মতো তারা কিছু পানি ধরে রেখেছে তাই না এরকম বিল আছে না বিল হাওর তারা পানি ধরে রেখেছে এরকম এখন এই যে পানি ধরে রেখেছে পানি ধরে রাখাটাও কি কাজে লাগলো না বেকার গিয়েছে এটাও কাজে লেগেছে যে জমিন ফসল দেয় না কিন্তু পানি ধরে রেখেছে ওই জমিন কাজে লাগলো এই বৃষ্টির পানিটা জমিনে আটকা থেকে সেখান থেকে মানুষ খায় গোসল করে পাকশাক করে এখান থেকে তারা গরু ছাগল মহিষ এগুলাকে খাওয়ায় পশু পাখি এখান থেকে পানি খেতে পাচ্ছে। আর অনেক সময় ইরিগেশন করে সেচ প্রকল্প বানায় এখান থেকে পানি উঠিয়ে নিয়ে চাষবাসের কাজে লাগায় ইরি খেতে পানি দেয় বেশি করে মাছ আবার হয় সেখানে আবার দেখা যায় সেখানে মৎস্য সম্পদ আরেক রেজি আল্লাহ সুন্দর করে রেখেছেন তাহলে পানি ধরে রেখেছে ফসল দেয়নি ওটাও কিন্তু অন্য কিছু জমিন আছে সেখানে বৃষ্টি পড়ল ঠিকই ইন্দামাহি আনুন এই জমিনটা এবন একেবারে এই একটু উঁচু এবং তার সাইড গুলো নিচু যে ওখানে পানি থাকলে পানি আটকে না পানি নিচে দিকে চাষবাসও হয় না পানিও না হয়। ঠিক বলেন যে কোনো ফায়দা পাওয়া গেল না তো এটার মেশাল তিনি দিয়ে এখন বললেন ইন্নামাকে ফলিকা তারা এই দিনকে শিখে পড়ে নিজেরা আমল করে এবং অন্য কেউ আমল করতে শিখায় এই কাজে ব্যস্ত আছে দাওয়াই কাজ করে তার বিয়েতের কাজ করে তালিমের কাজ করে নিজে আমল করে আর মানুষকে আমল শিখায় ওই যে নিজে আমল করলে ফসল হলো মানুষকে শিখাইতে সাহায্য করলে ওই যে পানি ধরে রাখছে মানুষের ফায় এই দুই কাজে তারা আছে আ আর হুদি আর কিছু লোক এমন বদকিসমত তারা ইসলামের কাছেও আসলো না জানতেও চাইলো না এরা অনেকে অমুসলিম আর যারা সকল মুসলিম হলো তথাকথিত মুসলিম কিন্তু তাদের জীবনে এলেমের গুরুত্ব নেই মানুষকে এই মানের দিকে তারা হয়ে গেছে এরকম অথর্ব বেকা কোন কল্যাণ তার দ্বারা এই জমিনের মধ্যে হলো না এইরকম মা বাবা যদি হয় সন্তান সন্ততির জন্য অকল্যাণ ছাড়া তার কাছ থেকে কি পাওয়ার আছে বলেন তিনি দিয়েছেন এখন এরকম করলেন আর আবু আবুল কম দিয়েছেন তারা কবুল করেনি মক্কা তিনি এইরকম বাধা মোকাবিলা করছেন মদিনাতে গিয়েও কিছু বাধা কম না মুনাফেকদের পক্ষ থেকে ইহুদিদের পক্ষ থেকে এরপরে তবকের যুদ্ধে যেতে হয়েছে আরেকটি পরাশক্তি আক্রমণ করতে চেয়েছে তাহলে এটি এত বাধা বিপত্তি সেগুলার মোকাবিলায় আল্লাহ দেওয়ার জন্য যে অস্থির হবেন না না দাওয়াতে দিনের কাজ করলে সবাই যে কবুল করে ফেলবে আপনারা কে বলেছে দুনিয়ার অনেক মানুষের সীমালঙ্ঘন আছে অন্যান্য নবীদের ইতিহাস শুনেন তারা কিভাবে দীর্ঘদিন দিনের কাজ করেছে আর তারা কিভাবে কষ্ট করেছে তাদেরটা শুনে আপনি নিজের সান্তনা গ্রহণ করেন শান্ত আর আপনার দায়িত্ব পালন করতে থাকেন তিনি বিভিন্ন নবীদের কাহিনী এনেছেন এই এখন এনেছেন এখানে কোন নবীর কাহিনী শুনে নেবার। নুহ আল ইসলামের কাহিনী শোনেন এবার নিশ্চয় আমি পাঠিয়েছিলাম নুহকে তার কাউমের কাছে তার জনগণের কাছে তিনি বললেন হে আমার কাউম হে আমার জনতা তিনি ছাড়া তোমাদের কোনুদ নেই মিনা আমি আশঙ্কা করছি তোমাদের প্রতি ওই দিনের আজাব যে দিনটা বড় কঠিন হয়ে যাবে ওই দিনের বড় আজাব আশা করছি তোমাদের জন্য তোমরা মৃত্যুবরণ করলে তোমাদের প্রতি আমার আশঙ্কা তোমরা বড় আজাবের সম্মুখীন হয়ে যাবে কি আমাদের দিন তার কাউমের যারা প্রভাব প্রতিপত্তিশালী বড় লোকগুলো শিক্ষিত লোকগুলো সমাজ প্রতি পলিটিশিয়ান শিল্পী সাহিত্যিক এই মেজরিটি ইসলামের পক্ষে থাকে না বিপক্ষে যায় সব সময় সবসময় বিপক্ষে এরা মালা বলতে সমাজের উচ্চ পদস্থ লোকগুলো হাই ক্লাসের যারা হাই সোসাইটির যারা বাসিন্দা এই রকম লোকগুলোই সবার আগে বললো কথা বলছে ওনাকে বলে তুমি গোমরাহ আমরা হেদায়তের উপরে আসি আমরা এত কিছু বুঝি তো দুনিয়ার সভ্যতা সংস্কৃতি দ্বারা পরিচালনা করছে এখন তারাও তো মনে করে ইসলামটা কি ইসলামটাই বড় মিসগাইডেন্স আর ইসলাম বাদ দিয়ে যারা সাথে পূজা করে তারা উচ্চ মানের সভ্যতা সংস্কৃতি নিয়ে তারা আসে জমানা আর সব জমানার অবস্থাই একই রকম আমরা মনে করি আর কি যে আমাদের জমানায় দুনিয়ার মুসিবত সব নাজিল হয়েছে আগের জমানা খুব ভালো ছিল এরকম একটা ধারণা আমাদের উঠানামা হয় কোন কোনো সময় কোনো সময় তুঙ্গে উঠে কোনো সময় একটু কমে কিন্তু যখনই তাদের কাছে কোন জমানায় যে কোনো জায়গায় কোন রাসুল আসে আমার দিকে ডাকার জন্য তারা তাকে নিয়ে উপহাস শুরু করে দেয় শুধু উপহাসের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের প্রতি অত্যাচার নির্যাতন এবং তাদেরকে হত্যাও করা হয় তো এই কাহিনী তারা তাদের তারা পাল্টা ওনাকে বরঞ্চ গোমরাহ বলে আখ্যায়িত করল তিনি কিভাবে উত্তর দিচ্ছেন কত সিম্পল তিনি বললেন হে আমার কৌম আমার মধ্যে কোন গমরাহি নেই আমি পথভ্রষ্ট নই আমি বরঞ্চ রবুল আলামিনের রাসুল আল্লাহ আমাকে তোমাদের কাছে নাকি রাগ করে গোসরা করে একদম অনল বসি বক্তৃতা করে একদম মাইক ফাটানোর অবস্থা এর মধ্যে মানুষের দিলের মধ্যে কি হেদায়তের কথা ঢুকানো যায় আমরা নবীদের থেকে কথা বলার তরিকা শিখতে হবে দাওয়াতি কাজের তরিকা শিখতে হবে নাকি সমস্ত নবিরাই তিনি আরো কিভাবে বলছেন তিনি কোন রবের রেশালত পৌঁছাতে এসেছি তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে কনভে করতে দিনের মেসেজ পৌঁছিয়ে দিতে আমি আমি কল্যাণ কামি আমি আমি তোমাদের কোন কষ্ট দিতে চাই না তোমাদের কষ্টের জন্য আমাকে পাঠানো নাই আল্লাহ তালা তোমাদেরকে রহমত দিতে পাঠিয়েছেন নবী করিম সাল্লাহ আসালামকে আল্লাহ তালা তাই বলেছেন না যে আপনাকে তো রহমত হিসেবে পাঠিয়েছি তোমার থেকে রহমতের সুসংগে নিয়ে আমরা এসেছি সব নবীরা একই লাইনে কথা বলেছেন কাজ করেছেন আর আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না স্বাভাবিক নবীকে আল্লাহ তালা ওয়াহি অনেক খবর দিয়েছেন এই খবর গুলো তো সাধারণ মানুষ জানে না সে খবর গুলো পৌঁছানোর জন্যই তো তিনি এসেছেন তারা মনোযোগ আমি জানি এবং সেই ব্যাপারে আমি আমি কাজগুলো করছি তোমাদেরকে ডাকছি আল্লাহ দিনের দিকে আজিব তোমা কুমালি তোমরা কি খুবই আশ্চর্য হয়ে গেলে যে তোমাদের কাছে তোমাদের রবির কাছ থেকে জেকের এসেছে এই জেকের অর্থ কি আল্লাহ আল্লাহ নাকি জেকের হচ্ছে কোরআন জেকের অনেক অর্থ আছে সলাত জেকের কোরআন জেকের আল্লা নবীদেরকে নিজের ওই জাতির ওই জাতি থেকেই পাঠান সমাজ থেকেই পাঠান বাইরের কোনো জায়গা থেকে নিয়ে আসেন না তাহলে লোকেরা মোটেই শুনবে না এই লোককে চেনা আছে শুরু থেকে এবং সমস্ত নবীদেরকে লোকেরা চিনে ছোট কাল থেকে এই জন্য যে তাদের কারেক্টার আখলা আদাব সততা লোকদের কাছে নবুয়ের আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে ঠিক কিনা বলেন নবী মোহাম্মদ সাল্লা কি টাইটেল দিয়েছে আল আমিন কেন সবচেয়ে বড় আমান দাব সৎ বিশ্বস্ত এরকম আরেকটি লোকী আরবের জমিনে ছিল না ঠিক তেমনি সব নবীদের এই কোয়ালিটি নু আলাম এখন হক কথা বলার কারণে আল্লাহ দিকে ডাকার কারণে রেসপেক্ট শাস বলে তুমি গোমরা আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন তোমাদের প্রতি দয়া করতে করেছেন আল্লাহ আলিহ আল্লাহ তালা তোমাদেরকে সতর্ক করতে চান যে মৃত্যুর আগে যেমন আল্লাহকে যাও তাহার থেকে সরে আসো আল্লাহ আল্লাহকে ভয় করো এবং আশা করা যায় এই রাস্তায় আসলে আল্লাহ তালা তোমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেবেন ষড়যন্ত্র মোকাবিলায় তাকে নাজার দিলাম আর তার সঙ্গে যারা ছিলেন কিস্তির মধ্যে উঠেছেন মমিন হয়েছেন তাদেরকে আমি নাজাদ দিয়েছি ফিলফুলকে কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠিয়ে আর যারা আমার ছিল এক ধরনের অন্ধ লোক মনে হয় তাদের মানে চোখ ছিল না তারা এত অন্ধ হয়ে গেল কুফুরের গুমরাহির মধ্যে তারা থাকা শুরু করে দিল আলাম সম্পর্কে আমরা কিছু শুনবো সুরান থেকে কিছু আমরা নিয়ে আসবো তিনি হচ্ছেন আল্লাহ রেওয়ায় এটা নিয়ে ইখতলাফ আছে যে ইদরিসামকে ন আলা ইসলাম আগে এসেছেন না পরে এসেছেন তো পরে আসাটাই অধিকতর কোরআন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি আদম আলাম প্রায় দশ জেনারেশনের মাথায় তিনি এসেছেন এবং এই দশ জেনারেশন প্রায় অলমোস্ট এইট হান্ড্রেড ইয়ার্স আটশো বছরের মতো ছিল গ্যাপ ছিলাম সঙ্গে আর সঙ্গে। আর তিনি হচ্ছেন ঐ নবী যার সময় তিনি তার সমাজে পেয়েছেন আদম আলাহিসামের দশম বংশধর তাদের ভিতরে সেরেক ঢুকে গেছে মাত্র দশ বংশ আগে আদম আলা এরপরে মানুষ শেরেক আবিষ্কার করে ফেললো কিভাবে আসলো তার ইতিহাস ইমাম ইব্রিক রহমতুল্লাহ উল্লেখ করেছেন নুয়া আলসালাম জমানায় বা তার অল্প কিছু আগে কিছু নেককার ওলি নে ছিলেন আদম আলাহিসামের গোষ্ঠীর মধ্যে তারা ইন্তিকাল করার পরে ফেবানা কাউমুহম আলহিম মেসা যেন তখন পরবর্তী বংশের লোকেরা তাদের কবর উপরে মসজিদ বানিয়ে ফেলল আর এই মসজিদের মধ্যে তাদের ছবি অঙ্কন করে দিল যে অমুক ওলি আওলিয়ার মাকামে আমাদের মসজিদ বানানো হয়েছে সময় লোকের আবিষ্কার করলো হামাত অন্য বেদায় নিহাতে তিনি আরো বিস্তারিত বলেছেন ইমাব যে প্রথম দিকে छबी रखार्जन बुद्धि दिल शयतान शयान मानसर सुरक्षा इंतकाल कत एक का छवि लटक रखो शुद्ध तुम्हारा मन पड़ा हरे कत इबादत करसे मत इबादत करते तुम्हारे मध्य मोटीशन आल्ला इबादत करते मोटीशन आग्रह सृष्टि এই বুদ্ধিটা প্রথম দিল সেহীন শয়তান করে দিল তাদেরকে তারা এই কাজ করলো যখন অনেক জামানা চলে গেল তখন এই পিকচার ড্রয়িং এর উপরে এখন তারা আজসাদ মানে গোটা বড়ি বানিয়ে ফেললো তার মানে মূর্তি রূপ দিয়ে দিল যে এটা যেভাবে ড্রয়িং করা হয়েছে তোমরা দেখছি আসে নাই একজন ফুল হিউম্যান বিং মতো তাদের যেভাবে কি বানাই এগুলো তারা আর কি জানি বলে আছে মূর্তি আর একটা জানি কি বলে এটা কি আমি বলে গেলাম যেটাই হোক মানে তাদের যেমন আপনি কেউ গিয়েছেন কিনা ভ্যাটিকানে বডিটাকে এমনভাবে বানিয়ে রেখে দিয়েছে মনে যেন সে মানুষ শুয়ে আছে। মমির মতো করে করে ওটা হলো অরিজিনালটাকে মমি করে রেখেছে কিন্তু এখানে অরিজিনালটা কবর দেওয়া আছে কিন্তু তার গায়ে কাপড় সাপড় পরিয়ে এমন ভাবে মনে হলো একটা মানুষই শুয়ে আছে। আমি মনে তো এরকম করে রাখো তাহলে পরবর্তী জেনারেশন লোকেরা ভালো করে চিনবে লোকগুলা কেমন ছিল তার মানে ওদের ছবি ড্রয়িং করা থেকে একটা পুরো মূর্তির রূপ একদম ফিজিক্যালি বানাতে বলে গেল চলে গেল আরো একটা জেনারেশন পরে এখন বলে আরে এই যে দেখছে তাদের উচিলা আল্লাহ তালা কাছে সরাসরি যেতে পারবে না তাদের উসিলায় চাইতে হবে অলিয়া আল্লাহর এই মাজারের উচিলায় আল্লাহর কাছে চাও উসিলা নিয়ে আসলো আলহিমুজ্জামান পরবর্তী পর্যায়ে এসে আরো দু এক পরে বলে আল্লাহ গ্রাজুয়ালি চলে আসলো সালমা ডিজাইনার আবাহ হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাফতান ওপেন বিশাল সমাহার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 এবং তাদের কি নাম ছিল তাদের নামগুলো তারা পরে নাম দিয়েছে মূর্তির নাম দিয়েছে তাদের নাম এরকম ছিল না দুটোই সম্ভাবনা রয়েছে এই নামগুলো হিসেবে তারা পরিচয় এই খবর সুরানুহ আল্লাহ তালা মুক্ত আমরা শুনবো সুরানুহ তাফসির আস্তে আস্তে তো দেরিয়া বহু উনত্রিশ পাড়া তা আমরা এই উপলক্ষে শুনে নেই তিনি কিভাবে তোমার কৌমকে সাবধান করো দাওয়াত দাও সতর্ক করো তাদের কাছে কঠিন শাস্তি আসার আগেই তিনি বল এসেছি আল্লাহর পক্ষ থেকে এই খবর নিয়ে যে এক আল্লাহ রেবাদ করো তাকে ভয় করো আর আমার কথা মেনে চলো নবীর কথা শুনতে হয় তোমাদেরকে আল্লাহ তোমাদের গুণাগুলো মাফ করে দেবেন আর তোমাদেরকে নির্দিষ্ট হায়াত করে দেবেন না নিশ্চয়ই আল্লাহ নির্দিষ্ট সময় চলেই আসবে কখনো দেরি হবে না যখন আসার তখন আসবেই তোমরা যদি সেটা জানতে আর বুঝতে আল্লাহ রাতে এবং দিনে কোন সময় বাধলেনি কোন সময় রাতে দিয়েছি কোন সময় দিনে দিয়েছি পালামিয়ারি ধুম ধু ইল্লা ফের আমি যখনই তাদেরকে ডাক দিয়েছি দাওয়াত দিয়েছি যতবার দাওয়া দিয়েছে ততবার তারা দড়িয়ে পালিয়ে গিয়েছে দ্রুত আমি যখনই তাদেরকে দাওয়া দিয়েছি যে আল্লাহ তারা কবুল করুক আপনি মাফ করে দেবেন এই খবর দিতে যতবার গিয়েছি আমার দাওয়া শুনতে শুনতে তারা আমাকে দেখলে নুহ আসতেছে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় এই কান বন্ধ কর কান বন্ধ কর আঙ্গুল ঢুকা নুহ এখন লেকচার শুরু করবে যেন কোন লোক আসে চিনতেও না পারে চেহারা ঢেকে বলতো কি রকম রেজিস্টেন্স আমরা এরকম দাওয়া দিতে গেলে এরকম করে তাও আমরা দাওয়া দিতে গিয়ে আমাদের হেজিটেশন ভয় করে তারা সীমাল করলি দাও তুহম জিহা র আমি তাদেরকে আল্লাহ অ্যানাউন্স করে পাবলিকলি বড় আওয়াজে দিনে দুপুরে ওপেন দাওয়াত দিয়েছি পাবলিকলি চেষ্টা করতে আমি তাদেরকে বলেছি আসো আসো তোমাদের আল্লাহ কাছে গুনা করেছো সেরে করেছ তোমাদের রক অনেক ক্ষমাকারী অনেক ক্ষমাশীল তোমাদের রক যদি এই কথা শুনো তাহলে কি পাবে জানো ইউরিম তোমাদের কাছে আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি নাতুল করে দেবেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য তোমাদের জন্য নহর নদী নালা সমুহ সুন্দর করে পানিতে ভরপুর করে দিবেন প্রবাহিত হতে থাকবে কি হয়েছে তোমরা আল্লাহকে মোটেই ভয় করতে চাও না আল্লাহকে সম্মান করতে চাও না এই যে এখানে চারটি আয়াতে তিনটি আয়াতে তিনি বলেছেন যে তুমি এই তিনটি আয়াতের বিনিময়ে থেকে ইমাম হাসানুবাস রহমতুল্লাহ আলাই কেউ যদি আস্ত কোনো দোয়ার জন্য যে শেখ আমার এতদিন থেকে সন্তান সন্তিত হচ্ছে না আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন না তিনি বলেছেন ইসতেক ফার বেশি করে ইসতেক ফার পর আল্লাহর কাছে গুনা মাত চাও বেশি করে ইসতেক অর্থ কি একটু দোয়া করে ইস্তিকারের কথাই বলেন সবাইকে একই প্রেসক্রিপশন দিচ্ছেন আল্লাহ তালা কত দোয়া রাখছেন আমি তো সুরানুহ থেকে নিচ্ছি সুরানুহ মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমার রবের স্ত্রিকফার করো তিনি গুনা মাফ করে দিবেন তাহলে কি করবেন আকাশ থেকে বৃষ্টি বাসন করবেন তোমাদের রুজি রোজগার সুন্দর সাজেশন এই যারা বিপদগ্রস্ত আসি বিভিন্ন দোয়া করব কোন দোয়া যে না তা না কিন্তু গুরুত্ব বেশি দিতে হবে গুনামাফ যাওয়ার এই জন্য ইহুনে আল্লাহাম কি করলেন মাছের পেটে গিয়ে কি বললেন উদ্ধার করেন এটা বলছেন যে আল্লাহ আপনি অনেক জালিম আমি রাখিনি আপনার কথা শুনিনি আমি তাহলে এই জিনিসটাই হল বিপদে আপদের সবচেয়ে নবী করিম সালাম কি বলেছেন যে কোন মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় ইনুস আল্লাহামের দোয়া দোয়া দিন দিন নুন বলে আল্লাহর কাছে দোয়া করে তো অবা করে আল্লাহ তারা তাকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন আমাদের দেশে এটা করে করে। কোন বড় লক্ষ বা। আর যিনি আমি তো প্রায় বলেছি আবার বলি যিনি বিপদে পড়ছেন তিনি বসে বসে করবেন নাকি করবেন দশ বিশ আলেমকে ডাকবেন খাসি যাওয়া করে তাদেরকে খাওয়াবেন কিছু পয়সা করে দিবেন এরকম এক ঘটনা আমি নিজে গিয়েছি আমারও সাদ নিয়ে গেছে তো ওখানে গিয়ে দেখি যে আমরা তো সমানে খোঁজ খবর ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো কিনা উনি ব্যস্ত অবাক করার দরকার নেই এই হলো আমাদের বড় খতম দুরবস্থা কুমলা হেওয়া কর হে আমার জাতি কি হলো তোমরা আল্লাহকে সম্মানটা করো না এই হুকুমটা পালন করোনা আল্লাহ কথা মানো না তিনি তোমাদের ডাক্তার সবগুলা দাঁড়ি চুল সব ঠিক হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করছি কবে এক দুই বছর পরে তাই না এভাবে স্তরে স্তরে তোমাদেরকে এই নরম বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করেছি জানো প্যাটের ভিতরে কিভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি কিচ্ছু চিন্তা মানুষ তোমায় এখন জবান হয়েছ শক্তিশালী কিচ্ছু স্বীকার করতে চাও না তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ তালা এই সাতটি আকাশকে সৃষ্টি করেছেন একটার পরে একটা স্তরে কমরা স্তরে কিভাবে সেখানে তিনি চন্দ্রকে বানিয়েছেন রাতের বেলায় ডিম লাইট আলো একটি উজ্জ্বল আলো হিসাবে ও আর সূর্যকে করেছেন একটি প্রখর আলো সম্পন্ন বিড়ার একটা বাতির মতো। আল্লা তালা জমিন থেকে তোমাদেরকে অরিজিনাল সৃষ্টি করেছেন সেই মাটি থেকে তোমাদের অরিজিন এই জমিন থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে ওই আয়াতের খবর এখানে চলে আসছে এই জমিনে আবার ফেরত নেব মৃত্যুর পরে কোথায় যাবে জমিনে যাবে তো কেউ বলবে যে এখন তো কিছু লোক আছে মৃত্যুর জমিনে যায় না তাদেরকে ক্রিমিয়েট করে শেষ করে দেয় আগুন দিয়ে জ্বালাই শেষ আগুন দিয়ে জ্বালাইলে শেষ করলেও সাইটাই কিছু থাকে তো এটা সেটা কোথায় যাবে জমিলেই যাবে অতবাধান থেকেই আল্লাতালা উঠাবে না বা অনুখরে যুকুম অকুম এখরা যা এখান থেকে বের করে নিয়ে আসবো সমতল করে তোমরা জমিনের মধ্যে রাস্তা পথ ছোট পথ বড় পথ গিরিপথ হাইওয়ে যা খুশি বানাতে পারো আমরা জমিনে কিছু করতে গেলে জমিন কথা শুনে নাকি শুনে না শুনে আমাদের কথা মতো জমিন চলে আমাদের আন্ডারে কন্ট্রোলে দিয়েছেন এত সুন্দর দাওয়াত দেওয়ার পরে কতদিন সাড়ে নয়শ বছর দিয়ে এখন তার হয়ে গেছেন অল্প কয় জনেরাউন্ড এইটি পিপল কোন রেওয়ায়াতের আশি জনের মতো কেবল ইসলাম কবুল করল বাকি শত শত হাজার হাজার এই নাফরমানিতে এমন দুষ্ট লোকগুলোর লিডারগুলোর অনুসরণ করেছে ক্রিমিনালগুলোর গুলোর দুষ্কৃতিকারীদের যারা তাদের অর্থ সম্পদ জনসম্পদ আর আওলা কোনটার মধ্যে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোন বরকত দেবে না যদি তুমি অমুক মস্তানের করা মস্তান হলে বহু টাকা পাওয়া যায় তো এই এই মস্তানের টাকা বরকত আছে এই মস্তানের টাকার মধ্যে খাসারা আল্লাহ বলছে খাসারা তার ধ্বংস তার লোকসান ক্ষতিগ্রস্ত তার সন্তানগুলো ক্ষতিগ্রস্ত হবে এই মস্তানের ছেলে মেলে ঘরে কি হবে বলেন সেগুলা এই মস্তানি তৈরি হবে এবং মস্তানে গলা ধরবে একদিন দুনিয়াতে হতে পারে আখরাতে আখরা তে আল্লাহ তারা বড় ষড়যন্ত্র করে ফেললো দুনিয়ার মধ্যে মানুষ এখন ষড়যন্ত্র কি বড় করে না ছোট করে কি মনে মানে আমাদের মধ্যে মারাত্মক ষড়যন্ত্র করছে এত ষড়যন্ত্র আপনি চিন্তা করতে পারবেন না যখন ক্রিমিনাল গুলোর হাতে ক্ষমতা থাকে এরকম ষড়যন্ত্রই তারা করে তারা তখন বললো সবাই মিলে মিটিং করে সমাবেশ করে খবরদার লাগে লিডার গুলো বললো খবরদার নুহের কথা শুনে আমাদের এই মাহবুদ তোমাদের মহাবুদ কখনো ছিড়ে যাব না এদের রঙ্গিন হওয়া লাগবে এদের আদর্শ করতে হবে এদের তরিকা আমাদের বড় অলি ওলাদ নামের বিনিময়ে যে মূর্তি বানিয়েছে দুই নম্বর সুয়া তিন নম্বর ইয়াউ চার নম্বর ইয়ুক পাঁচ নম্বর নাসরা এই পাঁচজন পাঁচটা বড় ওলিয়াউলিয়াকে তারা মূর্তি নামে তাদের পূজা করতো তাদের তরিকেত না এরা আমাদের রক্ষা কবচ এরা আমাদের মহাবুত এইভাবে তারা একদম এইভাবে সবাই ঐক্যমত হয়ে গেল আর এই জনের বাইরে আর একটা কেউ দিনের দিকে আনা যাচ্ছে না তিনি হতাশ তারপরে তিনি দোয়া করলেন আল্লাহ এরা অনেক গোমরাহি করেছে আল্লাহ আমি এখন চাই আমি এখন বদ করব আল্লাহ আপনার কাছে যে এই জালিমগুলো কি আপনি গোমরাহ ছাড়া আর কিছু দিয়ে না তাদের গোমরাহ পর্যায়ে তারা চলে যাক তারা আপনার গজবের উপযুক্ত হয়ে গেছে তাদের এই গুণার কারণে অপরাধের কারণে ক্রাইমের কারণে তারা ডুবে গেল এবং ডুবার পরে তো মৃত্যু হয়ে গেল আগুনে ঢুকলো কবর আগুনের তাদের হাওয়া আসতে থাকবে আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী তারা আর না পাচ্ছে তারা সাহায্যকারী আল্লাহ ছাড়া কাউকে দুনিয়া অনেক সাহায্যকারী আছে জালিমদের এখনকার জালিম যারা আছে তাদের অনেক সাহায্য করি বড় বড় শক্তি তাদের পিছনে আসে আছে কিনা কোনো অসুবিধা নাই কোনো বিপদ নাই যা পর শেষ করা ইসলাম যে আমরা আসি তোমার পিছনে করছে তো যখন তাদের ওই সময়টা আসবে আল্লাহর কাছে যাবে ওই সমস্ত শক্তিরা সাহায্য করতে পারবে ও কল ন আল্লাহ নুর হাসান বললেন আল্লাহ জমিন মধ্যে কোন কাফের কে আপনি রাখবেন না কোনো ঘরের বাড়িতে কোনো কাফির থাকবে না থাকে। নিরাপত্তায় থাকবে একটা আল্লাহ আপনি যদি তাদেরকে ছেড়ে দেন এদের কাজই হবে আপনার বা তাদেরকে খালি গোমরাহ করতে এরা গোমরাহের কাজে লাগাবে এদের কপালে হেদায়ত নাই তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তর আল্লাহ তাল সিদ্ধান্ত আছে খাতাম আল্লাহ আল্লা করে দেন তিনি পরবর্তী জেনারেশন আসবে ওদেরকেও আটকাবে সাড়ে নশো বছরের মতো নশো বছর যদি পায় মুশকিল আছে আল্লাহ এদেরকে সাফ করে দেন আপনি জমিনটা ঠিক ক্লিন করে দেন এদের ঔর থেকে যেগুলো আসবে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ এগুলো কাফের হবে কাজে এরা কোন বিজ যেন আর না রাখতে রেখে দিতে পারে এদেরকে সমুলে বিনাশ করে দেন তারপরে দোয়া করলেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমার পিতা মাতাকে মাফ করে দেন খালি বদা করে ছেড়ে দিলেন না নিজের গুণা আল্লাহ কাছে মাফ চাচ্ছেন নবীদের তো গুণা হয় না তারপরে গুণা মাপ চাইছেন কারণ গুনামাপ চাওয়াটা এবার আর যারা ওই সমাজে আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আমার সমাজে সবাইকে মমিন মুসলমানদেরকে নারী পুরুষকে মাফ করে দেন আর জালিমদেরকে আপনি ধ্বংস ছাড়া আর কিছু দিয়ে না তাদের আর কোনো কিছু বাড়তে দিয়ে না ধ্বংস ছাড়া যদি বাড়ানো খালি ধ্বংসই বাড়ায় তিনি কিভাবে আল্লাহ আল্লাহ কবুল করে ফেলেন কি বললেন তারা উপহাস করে নু নৌকা বানাও কি জন্য জমিনের মধ্যে নৌকা চলবে এত বড় নৌকা জমিনে চালাবা উপহাস করে তা অনেক ঘটনা আপনারা শুনেছেন এরকম ঘটনা কোনো কোনো তাপসি এসেছে এগুলা না হলেও কিছু কিছু রেওয়া সত্যি বিশ্বাস করা যায় আর যেটা কোরআন হাজির সঙ্গে টক্কর লাগে সেটাকে বিশ্বাস করা যায় না তে এইরকম একটা কাহিনী কি আসছে যে তারা নুহা আলাই বানায় এত কষ্ট করে দিন কাজ করে আর উনি গিয়া যখন রেস্ট রাতের অন্ধকারে বা নৌকার মধ্যে মলমূত্র ত্যাগ করে মল মলমূত্র ত্যাগ করেছা ফাঁসা খাইয়া এখন তার সমস্যা শরীর ঠিক হয়ে গেছে এরকম আসছে আর কি এখন তারা বুঝলো এই মলমূত্র তো কাজ দিবে সবাই শরীর মধ্যে ওখানে ডুবে ডাবি কুলাইলো না পরে যা ক্লিন করে নিয়ে তারা শরীরে মাখানো শুরু করে দিল এবং পরে ধুয়েটি এনে মাখাইছে মানে পাক সাপ করে দিয়ে দিছে এইরকম আর্সের রেওয়াজ এইগুলা সত্যটা আল্লাহ তালা ভালো জানেন যেটাই হোক তারা তো মাকারু মাকরান খুব তার বড় ধরনের ষড়যন্ত্র করেছে তাহলে ছোট কিছু তারা করে না এরকম কিছু করা অসম্ভব না তাদের দ্বারা হ্যাঁ যাই হোক সেটা সত্যটা আল্লাহ তালা ভালো জানেন তারপরে কি হলো তা আল্লাহ তালা তো জমিনে পানি যাওয়া শুরু করলেন আমরা শুনবো তাপসিরা আসবে ইনশাল্লাহ জমিন থেকে পানি উপর থেকে পানি নামছে মহিলারা পাক করতে গিয়ে দেখে যে চুলার থেকে পানি আসতেছে এই যে পানি আসা শুরু হলে খনিকের ভিতরে পানি আসছে নিচের থেকে আর থেকে নামছে আসছে আর নামছে ডুবে গেল মানুষ ছাদের উপরে উঠেছে ডুবে গেল পাহাড়ের দিকে উঠলো ডুবে গেল। উঁচু আর উঁচু পাহাড়ে জোর দিল সেটাও ডুবে গেল সব ডুবে শেষ শুধু নুহার জন্য কিস্তিতে যে জনকে তিনি নিয়ে গিয়েছিলেন তারাই টিকলো আর আল্লাহ বলে দিয়েছেন আসবে সামনে আমরা এখন সুযোগ পাবো যে তুমি প্রত্যেকটি স্পিসেস প্রত্যেকটি প্রাণী পশু পাখির এক জোড়া এক জোড়া করে উঠাও এমনকি সমস্ত পশু পাখিও এই বন্যায় হালাক হয়ে গেল আল্লাহকে ফ্রেশ করে দিলেন ইসলাম এমন এক নবী যার জোড়া আল্লাহ তালা কবুল করে শহে নশো বছর কাজ করে তারপরে বদওয়া করেছেন এখন আমরা যদি শহে নয় দিন কাজ না করে বদবোয়া করতে শুরু করে দিই আর মনে করি এই জালিমকে আল্লাহ তালা কেন হালাক করে এখন কেন রাখছেন আল্লাহ তালা তাহলে আমরা কত রকম ধৈর্য পরীক্ষায় টিকলাম এটা আমাদের প্রশ্ন আছে আল্লাহ আলমিন আমাদেরকে নবীদের তরিকায় দিনের উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং এই নবীদের যে কাজ তিনি আমাদের আখিরি নবী মোহাম্মদ সাল্লা আমাদের উপর রেখে গিয়েছেন অন্যদের কাছে এই বাললেগু বাল্যেগু আনিওয়ালা আয়া এই দিনের কাজ দায়িত্ব অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা দিন আমাদেরকে তৌফিক দান করেন এবং কবুল করেন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 लंडन इ वन वे फोन ओ टू ओ सेभन थ्री